দ্বাদশখণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ভবনাথ মনি লাটু প্রভৃতি সঙ্গে বৈকালে ভবনাথ আছেন। ঘরে রাখাল মাস্টার হরিশ প্রভৃতি আছেন শনিবার বাইশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি অবতারের উপর ভালোবাসা এলেই হল আহা গোপীদের কি ভালোবাসা এই বলিয়া গান গাইতেছেন গোপীদের ভাবে গান শ্যামা তুমি পরানের পরান। আবার গান ঘরে যাবই যে না গো সঙ্গিনিয়া আবার গান সেদিন আমি দুয়ারে দাঁড়ায় বন্ধু যখন বিপিন যাও বিপিন যাও বধূ ইচ্ছা হয় রাখাল হয়ে তোমার বাধা মাথায় বই রাস মধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন গোপীরা একেবারে উন্মাদী বৃক্ষ দেখে বলে তুমি বুঝি তপস্বী শ্রীকৃষ্ণকে নিশ্চয় দেখেছো। তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন ত্রিনাচ্ছাদিত পৃথিবী দেখে বলে হে পৃথিবী তুমি নিশ্চিত তাকে দর্শন করেছো। না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন অবশ্য তুমি তাঁর স্পর্শ সুখ সম্ভব করেছো। আবার মাধবীকে দেখে বলে ও মাধবী আমায় মাধব দে গোপীদের প্রেমন মাদ যখন অক্রুর এলেন শ্রীকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তাঁর রথে উঠলেন তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন যেতে দেবেন না এই বলিয়া শ্রীরামকৃষ্ণ আবার গান গাইতেছেন ধোরনা ধরোনা রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রি হরি যার চক্রে জগৎ চলে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন রথ কি চক্রে চলে এ কথাগুলি আমার বড় লাগে যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে রথির আজ্ঞা লয়ে সারথি জ্বালায়